السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক আমরা বিগত দুটি পর্বে আলোচনা করছি একটি বিষয় নিয়ে আল আলু বাইনাল বাই আবুল মুস্তারি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি সম্পর্ক কেমন সম্পর্ক হওয়া উচিত এবং ইসলাম এ ব্যাপারে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হওয়া এবং রক্ষা পাওয়ার জন্যই যে সকল দিক নির্দেশনা এবং গাইডলাইন দিয়েছে এবং যে কোনো ধরনের মিস মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে মানুষকে রক্ষা করার জন্যে মানুষের সমাজকে রক্ষা করার জন্য ইসলামের দিক নির্দেশনাগুলো আমরা আলোচনা করছিলাম আমাদের আলোচনার যে পর্বে আমরা ছিলাম সেটি হলো ওয়াজিবাতুল বায়া ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার কি দায়িত্ব এবং বিক্রেতার কি কর্তব্য এবং ক্ষেত্রে ক্রেতার কি অধিকার তো তেমনি সর্বশেষ আমরা বিক্রেতার যেই দায়িত্ব आलोचना करेता तर पन्नर मध्य त्रुटि क्रेतार सामने से स्पष्ट कर देवे इक्रेतार्जान दी नबीए करीम सल आल्लम एक दिन मदिनार बजारे गलत गए देखल विभिन्न पन्न्य आज गम जब इत्यादि पन्नर विक्रेता से तरह गम पन्न्य के स्तूप दिए रेखे ऊपर दिए देखा जाए बस सुंदर चकचके नबी अकरम सल्लाह आलिम से गमे स्तूपर मध्य हाथ ढुक दिलेन हाथ ढुक हाथ बेर कर लगे भम या भिजा भिजा मन हेखने कि आर्द्रता रहे नबी अक्रीम सल्लाह आलियालम जिज्ञासा करें कि बेपार तुम्हार पन्ना एम कैन पन्नर ऊपर दिक्कत खूब सुंदर चकचके चक आकर्षणीय কিন্তু তার ভিতরটা এমন ত্রুটিযুক্ত তখন তিনি বললেন যে আর সুরল্লাহ আকাশ থেকে হঠাৎ বৃষ্টি পড়েছিল তো সেই বৃষ্টির পানিতে আমার এই গম ভিজে গেছে এরপরে আবার বৃষ্টি বন্ধ হয়ে আবার রোদ্র উঠেছে সেই রোদ্র উত্তাপে গমের উপরের দিকটা শুকিয়ে গেছে কিন্তু ভিতরে পানি রয়ে গেছে নবীকরম সাল্লাহ আলি হাসান তাকে বললেন তাহলে তোমার ভিতরে যেহেতু ত্রুটি আছে সেখান থেকে কিছু ভিতরের ত্রুটিযুক্ত পণ্য বাইরে বের করে আনা উচিত ছিল এটাকে বাইরে প্রদর্শন করা উচিত ছিল যেন ক্রেতা তোমার এই পণ্যের উপরের রূপটা দেখে সে যেন প্রতারিত না হয় তাহলে বিক্রেতা কোন ক্রেতাকে তার পণ্যের সেট আপ গেট মেকআপ দিয়ে তাদেরকে আকর্ষণ করবে আর ভিতরে যদি পণ্যের ত্রুটি থেকে যায় এটা বিক্রেতার দায়িত্ব আদায় হবে না এবং সে ক্রেতার হক লঙ্ঘনকারী বলে সাব্যস্ত হবে ইসলামী আখলাত এবং ইসলামের যে ক্রয় বিক্রয়ের যে মূলনীতি সেই মূলনীতির আলোকে এই বিক্রেতা সে খায়েন বলে সাব্যস্ত হবে তার আমানত রক্ষা পেল না আর ক্ষেত্রে তার পণ্যের ত্রুটি সে ব্যক্ত না করার কারণে সে আল্লাহ রব্বুল আয়ালিনের ক্রোধের পাত্রে পরিণত হলো আর ফেরিস্তাগণ মালাইকাগণ তার জন্য অব্যাহতভাবে অভিশাপ বর্ষণ করতে থাকলো আল্লাহ আক রব্বা আলমিন আমাদের সকলকে আমাদের বিক্রেতাদেরকে এই ধরনের মহা মহাবিপর্যস্ত এবং ভয়ঙ্কর পরিণাম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন সুপ্রিয় দর্শক তেমনি ভাবে বিক্রেতার আরেকটা দায়িত্ব লা হলিয়াম যেই পণ্যের সে মালিক নয় সেই পণ্য সে বিক্রি করবে না এবং কোন পণ্য ওয়ালা কাবলা হাইয়া আজাদিস পণ্যকে নিজের নিয়ন্ত্রণে আনার আগেও সে বিক্রি করবে না তার পণ্য পণ্য আরেকজনের নিয়ন্ত্রণে আছে সেখান থেকে তার কাছে আসার কথা সেই ভিত্তিতেই বিক্রি করে দিবে এটা করাও নিষেধ কারণ হতে পারে যেটা আমার নিয়ন্ত্রণে নেই আমি এখনও পর্যন্ত সেই পণ্য বুঝে পাইনি সেই পণ্য যদি আমি অপরজনের কাছে বিক্রি করে দিই এরপরে হতে পারে যে সেটা আর আমার নিয়ন্ত্রণে এলোই না আসলোই না তাহলে সেক্ষেত্রে এখানে ক্রেতা আমার দ্বারা প্রতারিত হবে বা ক্রেতা আমার দ্বারা সে সাফার হওয়ার আশঙ্কা এখানে বিক্রি করতে পারবে না প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিক্রেতার এবং এটি অবশ্যই ক্রেতার গুরুত্বপূর্ণ একটি অধিকার সেটা হলো ইয়াহরম নাজাস নাজাসের অর্থ হলো জন তুজিদাফ সামান পণ্যের দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে দালাল নিয়োগ করা অর্থাৎ এমন কিছু লোক নিয়োগ করে যারা ক্রেতার সামনে পণ্যের মূল্য বৃদ্ধি করে বলে অথচ তারা প্রকৃত ক্রেতা নয় এভাবে নাজাসের মাধ্যমে ক্রেতাকে তার প্রতারিত করার একটি কৌশল অনেক সময় বিক্রেতারা অবলম্বন করে থাকেন নবী আকরম সাল আলী আসালাম এই নাজাসকে হারাম করে দিয়েছেন বলেছেন হাদিস এটি খবরদার কখনোই নাজাস করবে না অর্থাৎ করার মাধ্যমে তোমরা তোমাদের পণ্যের মূল্য ক্রেতার কাছে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দেখানোর চেষ্টা করবে না এই যে সাজানো ক্রেতা প্রকৃত ক্রেতা নয় বরং বিক্রেতার পক্ষ থেকেই नियोजित ग्रेता क्रेता य क्रेतारा क्रेतार सामने इसे पूल्य अनेक बृद्धि क्रेता प्रतारित से मन जहाँ पन्नर मूल्य तो अनेक बसी सामने ही तो यही पन्नर मूल्य अनेक बृद्धि बला हाँ ये हराम पद्क्षेप विक्रेतर पक्ष समय पदक्षेप ग्रहण कर बसि दाम बिक्री करा क्रेता के शायद तर कस्टमर के शुन जो आगे तो दाम बोले जन शमा जे मार्केट गई चित्र अभेलेबल जब एर चे अनेक बस दाम उठे एर चेक चे बस दाम अने एक आगे दे दामना अथच यहाँ आसले मिथ्या व प्रतारणा हो তো এই অনেক সময় আবার দালাল নিয়োগ করে এটা করা হয় যে ক্রেতার সামনেই এসে তার সামনেই হাই রেট তারা বলছে কিন্তু দোকানি অথবা বিক্রেতা সেই পণ্য তাকে বিক্রি করছে না তখন ক্রেতা প্রভাবিত হয় যে আমার সামনেই তো অনেক দাম বলল দিল না কাজে আমাকে কমপক্ষে তার চেয়ে বেশি না বললে হবে না এভাবে যে নাজাস এটা অত্যন্ত গর্ভিত একটি প্রক্রিয়া পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে বিক্রেতারা ক্রেতাদেরকে প্রতারিত করে তাদেরকে ঠকায় এটি হারাম ক্রেতার অধিকার যে তার সাথে নাজাসের আচরণ করা হবে না ঠিক তেমনি ভাবে আরেকটি বড় দায়িত্ব বিক্রেতার মুক্তি করা কোনো পণ্য ছিনতাই করা কোনো পণ্য অথবা অন্যায় ভাবে অন্যের সম্পদ যদি কেউ অর্জন করে তাহলে তার কাছ থেকে সংগ্রহ করে কোনো পণ্য বিক্রি করা যাবে না कारण चोर चूरी करी छत अथवा सम्पद अन्या भाव जुलुम कर दखल करजुहते बिक्री करते <The> तो चूरी कर चूरी तो से क्रयी तो ये যে চোর চুরি করে যেমন অপরাধ করেছে আমি যদি চোরের কাছ থেকে চুরি করা সম্পদ ক্রয় করে নেই তাহলে আমি চোরের চুরি করার অপরাধের সম অপরাধী বলে আল্লাহ কোরআনের সাব্যস্ত হব কাজে কোনো চোরের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করা বৈধ নেই চুরি কৃত কোনো পণ্য চোরের কাছ থেকে ক্রয় করা বৈধ নেই কোনো ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইকৃত পণ্য ক্রয় করা বৈধ নেই কোনো অন্যায়ভাবে জবর দখলকারী কোনো ব্যক্তির হাত থেকে তার জবর দখলকৃত কোনো পণ্য কোনো বস্তু কোনো জায়গা কোনো জমি কোন বাড়ি কোনো ঘর যে কোনো জিনিস যে কোনো পণ্য এমনভাবে অবৈধভাবে যারা মালিকানা অর্জন করেছে যারা অবৈধভাবে জিনিসটাকে যারা দখল করেছে সেই অবৈধ দখলদারদের হাত থেকে তার অবৈধ দখলকৃত কোনো পণ্য ক্রয় করা বৈধ নেই ক্রয় করাই যেহেতু বৈধ নেই কাজী ফাটার সেটাকে বিক্রি করার এটি মূলনীতি সুরতুল মায়েদার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বর আলমিন স্পষ্ট ভাবে ইমানদারদেরকে বলে দিয়েছেন তুমি যেমন চুরি করনি ঠিক তেমনি ভাবে চুরি করার কোনো কাজে তুমি সহযোগিতা করতে পারবে না ডাকাতি করতে পারবে না ডাকাতকে সহযোগিতা করতে পারবে না কাজে ডাকাতের পণ্য তুমি ক্রয় করে অন্যের কাছে বিক্রি করা এটি হারাম এবং অবৈধ হবে প্রিয় দর্শক বিরতির সময় আমরা বিরতিতে যাবো বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও আমাদের আলোচনা অব্যাহত রাখবো সকলের সাথেই থাকবেন এ আমাদের প্রত্যাশা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 যে কোন অবৈধ ভাবে অবৈধ পন্থায় কোন সম্পদ অর্জনকারীর কাছ থেকে কোনো পণ্য ক্রয় করা যাবে না এবং সেই পণ্য সব বিক্রি করা যেতে সেটা প্রশ্নই আসে না এটি অন্যায় এবং নাহক কাজের মধ্যে একদিকে সহায়তা করা হয় আর তাছাড়া যে চুরি করেছে সে তো আসলে প্রকৃত সম্পদের মালিক নয় তার কাছ থেকে জিনিসের মালিকানা আমি অর্জন করতে পারি না আমি যেহেতু মালিকানা অর্জন করতে পারি না কাজেই আমি যেই জিনিসের মালিক না সেই জিনিস আমি আরেকজনের কাছে বিক্রি করব কিভাবে। কোনোভাবেই তো শরীয়তের মধ্যে কোনো সিস্টেম নেই বিক্রেতার আর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল এই যে একালে তো মিনাল না যদি কোনো ক্রেতা কোনো পণ্য ক্রয় করার পর সে যদি নিজেকে মনে করে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম অথবা সে যদি নিজেকে ক্ষেত্রে মনে করে যে আমি এই পণ্য ক্রয়ের মধ্যে ঠকে গিয়েছি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অথবা মনে করে যে এই পণ্যের তো আসলে আমার কোনো প্রয়োজন নেই ইত্যাদি যে কোনো কারণে তার সেই পণ্যের প্রতি ক্রেতার এখন আর আগ্রহ নেই ফলে সেটা রিটার্ন করতে চায় তাহলে বিক্রেতা যদি তার পণ্যের কোনো ক্ষতি না হয়ে থাকে এবং পণ্য ফেরত নিলে তার যদি কোনো সমস্যা না হয় তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র একজনের কাছে পণ্য বিক্রি করে দিয়েছি কাজে আমি কেন তার কাছ থেকে পণ্য ফেরত নেব এই কারণে অথবা আমি যে ব্যবসা করলাম আমাদের তাহলে ব্যবসাটা থাকলো না শুধু এই কারণে পণ্য ফেরত নিতে অস্বীকৃতি জ্ঞাপন করা এটা ইসলামী আখলাপ নয় ইসলাম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই চরিত্র শিক্ষা দেয়নি বিক্রেতাকে বরং ইসলাম বলেছে যে পণ্য কেনার পর কেউ যদি মনে করে যে না এটা আমি নিব না তাহলে সে ফেরত দিতে চাইলে তার কাছ থেকে ফেরত নিবে নেওয়াটা অত্যন্ত ফজিরতপূর্ণ একটি আমল এটি যদিও আইনগতভাবে তাকে বাধ্য করা হবে না ফেরত নেওয়ার জন্য। কিন্তু ফেরত নেওয়ার জন্য ইসলাম এবং সেরিয়াহ তাকে উদ্বুদ্ধ করবে নবী আকরম সাল আলহি আসাল্লাম হাদিসে পাখের মধ্যে সাদ করেছেন আবু হাজি আল্লাহ তাহলআ থেকে বর্ণিত এক হাদিস কালার সুরুল্লাহি সাল আলহি আসাল্লাম মন আকাল আসিল আতান যে ব্যক্তি অন্য কারো কাছ থেকে কোনো পণ্য বিক্রয় করার পর আবার ফেরত নেবে তার প্রয়োজনে মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং সাহি ইবনে হিবানের মধ্যেও শাহী সনাদের মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে এক ব্যাক করা কোন ক্রয়কৃত পণ্য এটাকে আবার ফেরত নেওয়া আমরা ইসলামী এই আখলাককে আজকে আমরা মুসলিম সমাজ শুধু ভুলে গেছি তাই নয় বরং প্রতিযোগিতামূলকভাবে এই চরিত্র থেকে পিছন দিকে ফিরে আসবার জন্য মুসলিম ব্যবসায়ীদের মধ্যে আজকে প্রবণতা দেখা যায় সব জায়গায় আমরা এটাই প্রচার করি যে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এটাই হলো আজকে মুসলমানদের ফ্যাশন বা না। ফেরত দিয়ে দেন এটাতে আমার কোনো আপত্তি নেই আমি আবার আরেকজনের কাছে বিক্রি করব। আমার হয়তো যে লাভটা হয়েছিল সে লাভটা হলো না আল্লাহর বলে আর ব্যবস্থা করবেন আমি এভাবে একজন ক্রেতাকে যখন সহযোগিতা করব। আল্লাহ রাবুলা আলমিন আমি অনেক ত্রুটি বিচ্যুতি করছি আমার ত্রুটি গুলোকে আল্লাহর বায়ে অর্থাৎ একজন বিক্রেতার কি দায়িত্ব এবং সেই দায়িত্বের মধ্যে ক্রেতার কিছু অধিকার চলে এসেছে এখন আমরা ঠিক তার অপোজিট দেখব বিপরীত দিকটায় ওয়া জেবাতুল একজন ক্রেতার কি দায়িত্ব সে দায়িত্বের মাধ্যমেই বিক্রেতার কিছু অধিকার ক্রেতার কাছ থেকে প্রাপ্য সেগুলো সামনে চলে আসবে ক্রেতার এক নম্বর দায়িত্ব হলো ইসুম আলা আসাউমি আফিহি যখন একজন ব্যক্তি দাম করছে কোন এক ক্রেতা সেখানে কোনো একটা পণ্যের দাম নিয়ে সে বার্গেনিং করছে কোন বিক্রেতার সাথে কোনো দোকানদারের সাথে তো বার্গেনিং করছে কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে এবং সে আছে ওখানে সে ওই বার্গেনিং এর উপরে আছে এখনো সে কিনবে না আলি আসালামের হাদিস আল্লাহ নাই বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন তার অপর ভাইয়ের পণ্যের মূল্য হাঁকানোর পর নিজের পক্ষ থেকে যেন মূল্য না হাঁকায় যতক্ষণ পর্যন্ত বিক্রেতার বিক্রেতার সাথে সে কথাবার্তা বলতে পারে এবং সেখানে সে ঢুকতে পারে ক্রেতার আরেকটি দায়িত্ব হল লায়াব হাসিন নাস যে বিক্রেতাকে তার পণ্য তার প্রকৃত মূল্য থেকে কমে বিক্রি করতে বাধ্য করার জন্য কোনো কৌশল অবলম্বন করবে না যেটা অনেক সময় ক্রেতারা করে থাকে যে বিক্রেতার কাছে কোনো ক্রেতাকে পৌঁছতে দেওয়া হয় না কোনো ক্রেতাকে বিক্রেতার কাজ পর্যন্ত পৌঁছতে না দেওয়ার কারণে মার্কেট ডিমান্ড তার ফল করে মার্কেট ডিমান্ড ফল করার কারণে তখন বিক্রেতা তার পণ্যের চাহিদা এবং তার যে অ্যাকচুয়াল তার যে প্রাইস সেই প্রাইসের চেয়ে সে আরো মিনিমাম প্রাইসে সে বিক্রি করতে বাধ্য হয় তো এটা বিক্রেতার জন্য অর্থাৎ মাল কৃত্রিম উপায়ে এটাকে ডাউন করার জন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করবে না আল্লাহ কোরআন বলে তোমরা মানুষের পণ্যের মূল্য কমিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা করবে না আর এভাবে সমাজের মধ্যে তোমরা বিশৃঙ্খলা ছড়িয়ে দিবে না আরেকটি গুরুত্বপূর্ণ ক্রেতার দায়িত্ব হলো আসলেই সে ক্রেতা সে শুধুমাত্র পণ্যের দাম বৃদ্ধি করার জন্য ক্রেতা সাজবে না অনেক সময় অনেকে বাজারে গিয়ে শুধুমাত্র জিনিসের দামাদামি করে এবং দাম বলে হাই ও সে হাকায়। উদ্দেশ্য থাকে এমনিতেই মার্কেটের দাম বৃদ্ধি করে দেয়া মার্কেটের চাহিদাকে বেশি করে দেখানো কৃত্রিম উপায়ে তো যদি ক্রয় করার ইচ্ছা না থাকে তাহলে পণ্যের মূল্য হাকানো এটা উচিত নয় কেনার ইচ্ছা থাকলেই পণ্যের মূল্য বলা উচিত যার পণ্য ক্রয় করার ইচ্ছা নেই সে এইরকম কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যেন মার্কেটের মধ্যে পণ্যের মূল্য বৃদ্ধি না করে অথবা পণ্যের মূল্য ডাউন করার কোনো চেষ্টা যেন সে না করে ঠিক তেমনিভাবে ক্রেতার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যে ফি যেমান যে সে তার পণ্যের মূল্যের মধ্যে কোনো ধোকার আশ্রয় সে গ্রহণ করবে না চেক দিল চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলো সেই চেক ডিজঅনার হয়ে গেল অথবা যে কোনোভাবে সে পণ্য ক্রয় করে টাকা দেওয়ার কথা বললো কিছু টাকা দিল অবশিষ্ট টাকা সে দিল না সেটাকে নিয়ে সে ওটাকে তার সাথে মোমা তালা অথবা এটাকে টালবাহানা করা শুরু করলো এমন কোনো কিছু করা থেকে বিরত থাকবে এটা হল ক্রেতার দায়িত্ব সুপ্রিয় দর্শক এভাবেই ক্রেতা এবং বিক্রেতা তারা উভয়ে যখন অপরের অধিকার লক্ষ্য করে চলবে অপরকে ঠকানোর চেষ্টা না করে বরং ক্রেতা বিক্রেতার কল্যাণ কামনা করবে বিক্রেতা ক্রেতার কল্যাণ কামনা করবে যেটা যে প্রত্যেকের কল্যাণ কামনা করবে আমারও ব্যবসা হোক আমার ভাই সেও প্রতারিত না হোক আমারও জিনিসটা ক্রয় করা হোক আমার ভাই সেও যেন ক্ষতিগ্রস্ত না হয় এভাবে যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়ে নিজের স্বার্থের পাশাপাশি অপরের স্বার্থকেও যদি রক্ষা করে তাহলে এর উভয়ে যার যার কথাবার্তা এবং কাজকর্মের মধ্যে তারা যদি সৎ থাকে সততার পথ অবলম্বন করে সততার পন্থ যদি তারা উভয় অবলম্বন করে বুড়ি কালাফি ভাই আহিমা আল্লা রব্বল আলমিনের পক্ষ থেকে তাদের এই ট্রানজ্যাকশনের মধ্যে বরকত দান করা হবে অর্থাৎ বিক্রেতা এই পণ্য বিক্রি করে যেই মূল্য পাবে সেই মূল্যের মধ্যে তার বরকত হবে ক্রেতা এই যেই মূল্য দিয়ে পণ্য ক্রয় করলো এই পণ্যের পণ্য তার জীবনে বরকতের কারণ হবে হতে পারে যদি তারা উভয়ে গোপন করলো অন্যের সাথে মিথ্যা কথা বলে প্রতারিত করলো আর এই প্রতারণা এবং মিথ্যার আশ্রয় নিয়ে হয়তো বা কিছুটা सामयिक दृष्टिकोणा लाभ तरा अर्जन करलो विक्रेता किसी मूल्य बसि पेल अथवा क्रेता कम मूल्य पन्न्य क्रय करते नबी सल्लाह आर सल्लम ये प्रतारणारथे सामयिक दृष्टि किसूसा लाभ होते कि तरह उभय जीवन बरकत नष्ट हो जाए आज के क्रयिक्रय व्यापक भाई प्रतारणा मिथ्या जालियात आश्रय ग्रहण करी পণ্য অনেক আসছে আমার মূল্য অনেক আসছে টাকা আমরা অনেক উপার্জন করছি কিন্তু সেই সম্পদ আমাদের জীবনে শান্তি আনছে না বরং সেই সম্পদ আমাদের জীবনকে আরো অস্থির করে তুলছে আমরা জীবনে আরো বেশি বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি আল্লাহর রব্বু আলমিন আমাদের সমাজকে আমাদের সকল মুসলিম ভাই ক্রয় বিক্রয়ের সময় সততার পথ অবলম্বন করে অন্যের অধিকারকে অগ্রাধিকার দিয়ে আল্লাহর রব্বুর ইসলামী ক্রয় বিক্রয়ের যেই সিস্টেম সেটাকে ফলো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন ও আখরদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানো ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সেফটি বিআইসি কোড আইবিও ভিজেবি22 আইবিএন